98.3 इट्स हेमेंद्र कुमार रेखा एक छोट गल्पर पंद्रगस् स्वाधीनता दिवस उपलक्षे सत्यजित रेखा फार्स्ट क्लस कमरा गल्प गत सप्ता कन्टेस्टर घोषणा कर शुम्र रेडियो इट्स थ्री বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের শয়তান হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন ছিলেন আটাশি খ্রিস্টাব্দে কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়িমেল আভার তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু তাঁর লেখা বিখ্যাত বই বলতে জখের ধন জয়ন্তের কীর্তি আবার জখের ধন ইত্যাদি শুধু লেখক নয় তিনি ছিলেন একজন সফল গীতিকার তাঁর মৃত্যু হয় উনিশশো তেষট্টি আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত হেমেন্দ্র রায় কিশোর ভৌতিক সমগ্র এই সংকলনটি থেকে প্রধান চরিত্রে সুরেন হরিশ টাইগার এবং শয়তান গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে শয়তান পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব বেশি পাওয়া যায় না আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল তা শুধু আশ্চর্য নয় অত্যাশ্চর্য বটে তোমাদের কাছে সেই কথাই আজ বলবো। বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো বিশ্বাস না করলেও দুঃখিত হব না সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল বহু শিকারীর গুলি হজম করে সে বেঁচে আছে লোকে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয় বাঘের আকারে হিংস্র অপদেবতা কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে এমন লোকেরও অভাব নেই বনের ভেতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করত তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভেতরে ঢুকত সে আর ফিরে আসতো না লোকে তাই তাকে শয়তান বলে ডাকত শতানকে দেখলেই চেনা যেত কারণ তার ল্যাজ ছিল না হয়তো বনের ভেতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুল হীনতায় তার অলৌকিকতার মস্ত প্রমাণ বাঘের ল্যাজ নেই তাও কখনো সম্ভব এইসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই মানুষ খেক বাঘেরা প্রায় চালাক এমনি সব গল্প শোনা যায় বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্পও শুনেছি কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ বেলুম। বন্ধু হরিশের সঙ্গে সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি আমাদের পেশন পেছন আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগা বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বিড়ালের মতন কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ আর তার লেজ নেই পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে সঙ্গে বলে উঠল বড় মুহূর্তে আমরা দুজনেই সঙ্গে বন্দুক ছড়লুম শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল আর নড়ল না এত সহজে শয়তানকে ঘায়ল করে আমাদের আনন্দের আর সীমা রইল না কুলি দুজন মনের খুশিতে ধেই ধেই নাচ শুরু করে দিলে আশপাশের গায়ে সে খবর তক্ষণি ছড়িয়ে পড়লো দলে দলে লোক দেখতে থামিয়ে শানের ঝাল সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলুম খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতন সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশ ভেদি চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলো পাগলের মতন মাটির উপর বারবার মাথা কটবার চেষ্টা করতে লাগলো আর যেন বিপুল ফুতকারে সারা পৃথিবীর একখানা পুরনো বাংলো ছিল আমরা তাড়াতাড়ি তার ভেতরে গিয়ে আশ্রয় নিল ঝড়ের পর এলো বৃষ্টি সন্ধ্যের অন্ধকারকে সঙ্গে করে বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না কারণ এখান থেকে আমার বাসা অন্তত পাঁচ মাইল তফাতে মাঝে আবার নদী আছে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়। কুলিরাও চলে যেতে চাইল বকশিসের লোভ গ্রাহ্য করল না আর দুটো কারণ দেখালো তারা প্রথমত শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রি বাস করতে নারাজ দ্বিতীয়ত এই বাংলোয় আগে এক সাহেব থাকত তাকে খুন করেছিল। সেই থেকেই এই করেছিলংলোয় কোন মানুষ বাস করতে পারে না সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয় সঙ্গে লন্ঠন এনেছিলাম জানলাম সেটা ব্যাগের ভেতরে তখন কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়া জেলি ছিল তাই দিয়েই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে উপায় কি আমরা যে খোলা মাঠে নেই এখনই এইটুকুই পরম শান্তনার কথা মাছের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম घर खाना प्रकांड देवाले दे उ दे राजत समस्त दरजाई भांगा पुरुध जीव जंतु पैर दाग बाघे भल्लुक शेयर कूकने हाड़ पड़े आड़ मानुषर बोले सन्देह हल हो बुझल मानुषर बाड़ी आज बाघ भुकेण जेको मुहूर्ते संगे आते बंदुके टोटा भरे तैरीय कथा मत कहते करते आज रि देखी घुमे दफारफा শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলাম আকাশের অন্ধকারকে ছেদা করে জলধারা অশ্রান্ত গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের উপর বিদ্যুৎ সাপ গুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত বৃষ্টি বানে আহত অরণ্যের কান্নায় परीक्षा कर लो तरद मुख तुले कीसर जान एक घ्रां लग जान अदृश्य विभीषिकार सन्धान पेड़ टाइर सहसी कूक बाये ना उठल पेटर तलाय गा जान कार पायर शब्द शो ता डलम टाइगर আমি তাকে ডাকলুমে আর হ্যা করে হাঁ পায় হরিশ আশ্চর্য হয়ে বললে টাইগার এমন করছে কেন সে কি দেখেছে আমারও মনে ওই একই প্রশ্ন चारिदी के तकिए सन्देह जनक पेलमी मस्त घर छोट लंठनेलोते घर अंधकार दूर है हटात मन हल देवाल ओपर दिए जान एक लम्बा छाय दूलते दुलते सरे जा हाथ चेपे धरे बलुम টাইগার ঊর্ধ্ব মুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শেয়ালের মতো স্বরে কাঁদতে লাগল হরিশ বলল কি দেখবো ওই ছায়াটা ওই যে দেয়ালের উপর দূরেছে তুমিও পাগল হলে নাকি ওখানে তো কিছুই নেই চোখ রোবড়ে আমিও আর কিছু দেখতে পেলাম না নিজের ভুল বুঝে লজ্জায় চুপ করে রইলাম বাইরের বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো হয়তো শয়তানেরই বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে বেড়াচ্ছে গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল হঠাৎ মনে হল আমার কানে কানে কে জানো কথা কইলে রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছ ঘেঁষে সরে বসলাম আমার মুখের ভাব দেখে হরিশ বলল আবার কি হল হম কানে কানে কথা বলল তোমার মাথা বোধ হয় খারাপ হয়ে গেছে আর চাঙ্গা করে তোলবার প্রচেষ্টা করলাম কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইছে না খালি মনে হয় আমার চারপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না আমার চারপাশে সমস্ত অদৃশ্য চোখ আমরা তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে এখানে আর কিছুক্ষণ থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাবো হরিশ হরিশ বলল কুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে তুমি শান্ত হ কি মুশকিল পুরো বাড়িতে এলে অকারণেই গা একটু করে কিন্তু ও কিছু নয় সে তো কুলিদের কথা বোঝেনি আরে বাবা টাইগার হচ্ছে অবোধ জন্তু মিছিমিচি ভয় পেয়েছে সে ভয় পেয়েছে পেয়েছে বলে তুমিও ভয় পাবে আর তুমি যে মানুষ এবারে সত্যি সত্যি ঘরের বাইরে কার দালানে দ্রুত পায়ের শব্দ হল শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল হরিষ বলল কোন জন্তুর পায়ের শব্দ কিন্তু আমার মন বলল। কোন জন্তুর পায়ের শব্দ এটা নয় জীবনে আমার মনের ভেতরে এমন অলোকিক ভাবের উদয় কক্ষনো হয়নি ভাগ্যেশ সঙ্গে হরিশ আছে নইলে আমার অবস্থা কি হতো তা কে বলতে পারে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা খাবারের করে তুমি একলা খাও আজ আমার খিতে ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো সঙ্গিনী কি খোঁজ পেই এখানে এসে হাজির হয়েছে হরিশ বলল বন্দুকটাও বাঘটা ভেতরে আসতে পারে খুব দীর্ঘ করুন অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামলো সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভেতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়লো হরিশ বলল ডাকতে লাগলো বাদুরটা হঠাৎ গোত্তা খেয়ে শয়তানের মৃতদেহের ওপর গিয়ে পড়লো তারপর দুই ডানা বিস্তার করে সেখানে স্থির হয়ে রইল একটা একটা মূর্তিমান অভিশাপের মতো টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে ধুক করে পড়ে গেল কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে হরিশ সবিস্ময় বলল দেখো দেখো যাকে আমরা গুলি করে মেরেছি। যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে বয়ে এনেছে যে এত এতক্ষণ একেবারে কাঠ হয়ে গিয়েছিল সেই শয়তান আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে দাউ দাউ করে চলছে আর চলছে সে চোখ দুটো আমাদের ভাষ্য করে দিতে চাবে বাইরে আবার বাঘ ডাকতে লাগলো শৈতান ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে আর কালো বিড়াল কেউ আর দেখতে পেলাম না চিৎকার করে আমি মাটির ওপর পড়ে গেলুন সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি শয়তানের সঙ্গে আবার দেখা হয় হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরে নিয়ে মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র হতেও পারে আবার নাও হতে পারে শুনছিলেন শয়তান রচনা হেমেন্দ্র কুমার রায় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পত্র ভারতীর শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স